পরিবেশিত অডিও লেকচার সিরিজ এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে সিরা সিরিজের এই পর্বে আজকে আমরা হিজড়ি পঞ্চম বছরে প্রবেশ করতে যাচ্ছি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 তবুও সাড়ে চারশো কিলোমিটারের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কেন তাদের দেশের রসুল্লাহ সাল্ল আলি ওয়াসলাম অভিযান পরিচালনা করলেন এর বেশ কয়েকটি কারণ আছে প্রথম কারণ। কোদায়গোত্রটি তাদের সীমানা ঘেসে যাওয়া যে কোনো কাফেলাকে আক্রমণ করত মুসলিমদের কোন কাফেলা বা মুসলিমদের কাছ থেকে নিরাপত্তা প্রাপ্ত কোন কাফেলা তাদের হাতে আক্রান্ত হবার অর্থ হল মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া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 আরবে মুসলিমদের ক্রমবর্ধমান সামরিক প্রভাব সম্পর্কে কুরাইশদের একটি ধারণা দেওয়া ছিল এই অভিযানের আরেকটি উদ্দেশ্য কোদাগাগোত্রের বাজারে কোরাইশদের যাতায়াত ছিল তারা সেখানে কাফেলা নিয়ে যেত এমন একটা স্থানে সামরিক শক্তি প্রদর্শনী দেখালে স্বাভাবিকভাবে কোরাইশা মুসলিমদের আরও সমীহের চোখে দেখবে এবং চার কারণ। আল ওয়াকিদি আজ জাহাবিদের মতে এই অভিযানের মাধ্যমে রোমানদের একটি সূক্ষ্ম আভাস দেয়া হয়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 তাদের ষোলো রাত লেগে যায় সেখানে পৌঁছতে তারা দিনের বেলায় লুকিয়ে থাকতেন আর রাতের বেলা গেলে শত্রুরা ছত্রবঙ্গ অবস্থান করে রসুল্লাহাল আলী হাসলাম মদিনায় চলে আসেন এখন এই অভিযানে মুসলিমদের কি কি অর্জন ছিল এক নম্বর এই অভিযান থেকে ফেরার পথে ওয়ান এেন হেসেন আল ফিজারি নামের এক ব্যক্তির সাথে রসুল্লাহ সাল আলী হোসালামের দেখা হয় সে মদিনা থেকে ছত্রিশ কিলোমিটার দূরের মাঠে তার উঠ আর ভেড়া চড়ানোর অনুমতি চায় দিলেন। প্রতিবেশী গোত্রগুলোর উপর মুসলিমদের কি পরিমাণ প্রভাব ছিল এই ছোট্ট ঘটনা থেকেই স্পষ্ট হয়ে যায় এই অভিযানের মাধ্যমে মুসলিমরা নতুন নতুন এলাকা সম্পর্কে পরিচিতি লাভ করে একটি সুদীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা লাভ করে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 আল্লাহ রসুল্লাহ আলহাম বন মুস্তালিক গোত্রের ব্যাপারে তথ্য লাভ করলেন যে তারা মদিনা আক্রমণের পায় তারা করছে তিনি বুরাইদা এ বিন হাসিবল আসলামী রাজিয়াল আনহুকে পাঠিয়ে দিলেন এই ব্যাপারে নিশ্চিত তথ্য সংগ্রহের জন্য মদিনা আক্রমণের ব্যাপারে তাদের পরিকল্পনার খবর নিশ্চিত হয়ে রসল্লাহ সাল আলিহাসাম সাতশ মুজাহিদ আর ত্রিশটি ঘোরা নিয়ে তাদের উপর অতর্কিতে হামলা করে বসেন যে জায়গাটিতে যুদ্ধ সংগঠিত হয় সেটা নাম আল মুরাইসি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 বনু মোস্তালিককে এক মুহূর্তের জন্য সময় দেয়া হয়নি কারণ তাদের কাছে আগেই দাওয়া পৌঁছে গিয়েছিল তারা আরবেই বসবাস করত ইসলাম সম্পর্কেও জানত জেনে শুনেই তারা কুরাইশদের পক্ষ নিয়েছিল আব্দুল উমার রাদহ বলেন বনু মোস্তালিককে অসতর্ক অবস্থায় আক্রমণ করা হয় তারা তখন পশুদের পানি খাওয়ানোতে ব্যস্ত ছিল ঘটনাক্রমে এই অভিযানের পরেই বনু মস্তালিকের নেতা আলহারিসের মেয়ে জোয়াইরিয়ার সাথে নবীজি সাল্ল আলী বিয়ে হয়ে যায় তার সাথে রসুল আলী আসলামে বিয়ে নিয়ে প্রবল ঈর্ষা আর দুশ্চিন্তায় ভুগছিলেন মা আনহা। মজার এই ঘটনাটি তার মুখে যাক তিনি বলেন যখন আল্লাহ রসুল বনমোস্তালিকের বন্দী ও নারী শিশুদের বন্টন করে দিলেন তখন জুয়াইরিয়া বললেন সাবিত এবং কাঈসরাদ আনহুর ভাগে তিনি সাবিতের সাথে মাকাতুবা অর্থাৎ দাসমক্তি চুক্তি করলেন জুয়াইরিয়া দেখতেছিলেন খুব মিষ্টি আর অসম্ভব সুন্দরী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 আল্লাহ রসুল্ল আলী হাসলাম ও জোয়াইরিয়ার বিয়ের পর বনুমোস্তালিক গোত্র ইসলাম গ্রহণ করে তাদের নেতা অর্থাৎ রসুল্লাহ সাল আলী হাসলামের শ্বশুর আল হারিসও ফিরে আসলেন এবং ইসলাম গ্রহণ করলেন রসল আলিমের ব্যক্তিজীবনে নেয়া একটি সিদ্ধান্তে পাল্টে যায় হাজারো মানুষের ভাগ্য এই বিয়ে ছিল খুবই বরকতময় একটি বিয়ে যা আমরা আয় সারাদ আনহার কথা শুনেই বুঝতে পারি তিনি বলছেন জুয়াইরিয়ার মতো আর কেউ নিজ কোত্রের জন্য এত বরকত বয়ে এনেছে বলে আমাদের জানা নেই উম্মুল মিনী জিয়া রাজা সম্পর্কে আমরা জানি যে তিনি ছিলেন একজন আবিদা অর্থাৎ প্রচুর ইবাদ করতেন সাহি মুসলিমের একটি হাদিস বর্ণিত আছে যে একবার রসল বাসা থেকে বের হলেন জুয়াইরিয়া তখন ফজরের সালাত আদায় করছিলেন আল্লাহ রসুল্সাল্লাহু আলহিউস্লাম তাকে সে অবস্থায় দেখে বাসা থেকে বের হয়েছিলেন দুপুরে জোহরের ওয়াক্তে যখন নবীজ সাল্লু আলহিউসলাম ফিরে এলেন তখনও তিনি দেখলেন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 শ্রোতাগণ এই দোয়াটুকু অবশ্যই মুখস্থ করে ফেলবেন কারণ অনেক ফজিলতপূর্ণ এই দোয়া এর অর্থ হচ্ছে আমি আল্লাহর সবিত্র জ্ঞাপন করছি তার অগণিত সৃষ্টি সমান তার সন্তুষ্টি তার আর ওজনের পরিমাণ ও তার কালিমার সংখ্যার পরিমাণ আমরা আজকে পর্বে দুটো জিহাদি অভিযানের কথা আলোচনা করলাম একটি হল তুমাতুল জান্দাল আরেকটি হল বনু মুস্তালিখের অভিযান খকের যুদ্ধের আগে এই দুটো অভিযানই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার আমরা আলোচনা করব মুনাফিকদের কিছু কার্যক্রম নিয়ে আগেই বলেছি উহুদের যুদ্ধের পর ইসলামের দুশ্মনেরা বেশ সক্রিয় হয়ে ওঠে মদিনের বাহিরে নজদের গোত্রগুলো মুসলিমদের সাথে প্রতারণা করে তাদের হত্যা করে মদিনের ভেতরে বনু নাজিরের ইহুদিরা নবীজি সাল্ল আলিউসলামকে হত্যা চেষ্টা চালায় আর মুনাফিকরাও বসেছিল না তারা বনুনাজির গোত্রকে সামরিক সহায়তা প্রদানের মিথ্যা আশ্বাস দেয়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 নিজেদের শহরে জায়গায় দিয়েছ ধন সম্পদ ভাগাভাগি করেছ খবরদার মুহাজিরদের পেছনে আর টাকা নষ্ট করো তারা নিজেরাই অন্যত্র ভেঙে যাক আমি কথাগুলো চাচাকে জানালাম চাচা রসুলেন রসুল্লাহ আলি আসলাম আমাকে ডেকে পাঠালেন আমি আবদুল্লাহ ইবিন উবাইয়ের মুখে চা তাই বললাম রসুল্লাহ এরপর ইবিন উবাই আর তার সঙ্গীদের তলব করলেন তারা মুখের উপর সবকিছু অস্বীকার করল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 মুনাফিকরা আপনার কাছে এসে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয় আল্লাহ রসুল আল্লাহ জানেন যে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 মুনাফিকদের সমালোচনা আল্লা তালা বলেন হুম্লী নুন ফিকু আল মসুল্লহি হতু অলিল্লহি খুসি لا মুহ ওরা এমন লোক যারা বলে আল্লাহ রসল্লা সাহাবিদের জন্য কিছু ব্যয় না। তাহলে ওরা সরে পড়বে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 যেহেতু এই ফিটনার কারণে অনেক কানাকানি আর গুজব ছড়িয়েছিল রসল্লাহ সাল্লি হাসলাম তাই তার বাহিনীকে ব্যস্ত রাখলেন যেন তারা কানাঘোষা থেকে দূরে থাকে একজন দক্ষ নেতার এটাই গুণ যেকোন পরিস্থিতি সামাল দিতে পারার ক্ষমতা আর আমরা রসুল্লাহ সাল্ল আলিহস্লামের মধ্যে এই গুণটি বারে বারে দেখেছি তিনি প্রতিটি পরিস্থিতিকে বিশ্লেষণ করতেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতেন দ্বিতীয়ত মুসলিমদের সুনাম বজায় রাখা গুরুত্বপূর্ণ একটি বিষয় যখন অমর আবনুল উবাই মুসলিমদের মদিনা থেকে বের করে দেবার হুমকি দিচ্ছে তখন তিনি এবেন উবাইকে হত্যা করার জন্য রসুল্লাহ সাল্লা আলিউসলামের অনুমতি চাইলেন বললেন ইয়া আপনি আব্বাদ এবেন বিশ্বকে বলুন যেন তিনি আবদুল্লাহ এবিন উবাইকে মেরে ফেলে অন্য একটি বর্ণনা এসেছে তিনি বলেছেন আপনি আমাকে অনুমতি দিন আমি তাকে মেরে ফেলি রসুল্লাহ আলিহাস্লাম তখন অমরকে বললেন দেখ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 মুসলিমরা যেভাবে করে আল্লাহ রসুসালকে ভালোবাসে এমনটা তিনি আর কখনো দেখেননি আল্লাহ রসুল যদি আব্দুল্লাহ করতেন তখন মুসলিমদের মধ্যে অন্তর কুন্দল যাবার যাওয়ার সম্ভাবনা ছিল কারণ মুসলিমদের মধ্যে কেউ কেউ তখনও আবদুল্লাহবিন উবাই প্রতি কিছুটা দুর্বল ছিল বা তারা অনেকে বুঝতে পারতেন না যে সে একজন পাক্কা মুনাফিক মোদিনের বহিচত্ররা এই ঘটনাকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করার একটা সুযোগও পেত সমস্ত কিছু বিবেচনায় নবীজাল আলিউলাম আবদুল্লাহ বিন ওবাইকে শাস্তি না দিয়ে ছেড়ে দেন এর আগে মানুষকে হত্যা করেছেন যেমন কাবিন আশরাফ খালিদ বিন সুফিয়ান ইত্যাদি চাইলে তিনি ইবিন ওবাইকেও হত্যা করতে পারতেন ইবিন ওবাই অপরাধ কোনো অংশে কম গুরুতর ছিল না কিন্তু এই পরিস্থিতিতে তাকে ছেড়ে দেয়া ছিল প্রজ্ঞা অন্যদের ক্ষেত্রে তাদেরকে হত্যা করেই দমন করা হয়েছে আর ইবন ওবাইকে ছেড়ে দিয়েই তাকে দমন করা হয়েছে কারণ অন্যরা যা কিছু করত প্রকাশ্যে করত আর ইবেন উবাইয়ের কাজকর্ম ছিল গোপনে সে একটা কথা বলে সেটা পরে অস্বীকার করত মুসলিম হবার ভান করত সমাজে তার ভালো নাম ছিল সে যে ইসলামের শত্রু সেটা পরিষ্কার ছিল না আলী ওয়াস্লামের বিচক্ষণার্থার কারণে ইবেন উবাইয়ের আসল চরিত্র সবার কাছে প্রকাশিত হতে থাকে এই ঘটনার পর থেকে খারাপ কিছু ঘটলেই লোকজন ইবেন ওবাইকে দোষারোপ করত কিন্তু যদি তাকে তখনই হত্যা করা হতো তাহলে তার অনুসারীরা দম্ভ আর জাতীয়তাবাদের অন্ধ আক্রোশে রসুল্লাহ আলী বিরুদ্ধে বিদ্রোহ করে বসত তাকে ছেড়ে দেয় সময়ের সাথে সাথে তারা নিজেরাই ইবেন ওবাইয়ের আসল চরিত্র উপলব্ধি করে এই ঘটনার আগে যখনই নবীজ সাল্লাহু আলী আসলাম জুম্মার খুব পাওয়ার জন্য মেম্বারের দিকে অগ্রসর হতে।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 এই নাম দুটো ধরে তাদের নিজেদের দলকে ডাক দিলেন তখন রসুল এই ডাককে অভিহিত করলেন ডাক বলে। শব্দ দুটো সংঘর্ষে লিপ্ত হতে চাচ্ছিলেন এই ডাকের পেছনে তাদের মুহাজিরদের হিজরা কিংবা আনসারদের নুস্তা এর কোন সম্পর্ক নেই বরং আছে গোত্রভিত্তিক শ্রেষ্ঠত্বের মিথ্যে বোধ আমি মুহাজি তুমি আনসার আমি তোমার থেকে সেরা এই ধরনের মানসিকতা দিয়ে রসুল্লাহদের গড়ে তুলতে জাননি। তিনি তাদের ভাই হওয়া শিখিয়েছেন ইনসাফ ও সত্যের শিক্ষা দিয়েছেন আমি আমার গোত্রের পক্ষে থাকব আমার জাতির সেরা জাতি আমার দেশের মাটি শ্রেষ্ঠ মাটি এমন অযৌক্তিক বিশ্বাসের কোনো স্থান ইসলামে নেই আল্লাহ কোরআনে বলছেন সৎকর্ম ও তাকুয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। মন্দ কর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না কাজে আমাদের বুঝতে হবে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 নবিজি সাল্লাহ আলী ওয়াসালাম আলী রাজহ এবং ওসামা বিন জাইদ রানহ সাথে আমার ব্যাপারে পরামর্শ উসামা বললেন আমরা তো তার ব্যাপারে ভালো ছাড়া খারাপ কিছু কখনো শুনিনি আলী বললেন আল্লাহ তো আপনার জন্য বিষয়টা কঠিন করেননি আর তো কত মহিলা আছে আপনি বরং আয়েশার সেবিকা বারিরার সাথে কথা বলে দেখুন সে আপনাকে আয়েসের ব্যাপারে সত্য জানতে পারবে নবীজাল আলী আসলাম বারিরাকে ডেকে জানতে চাইলেন সে আমার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছে কিনা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 আর তারা এমন এক লোকের অর্থাৎ সাফওয়ানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যার সম্পর্কে আমি ভালোবাদে কিছু জানি না আমি না থাকলে সে কোনদিন আমার ঘরে ঠোকে নি বললেন আপনি তার সাথে যা খুশি করুন আমার কোনো আপত্তি নেই সে যদি আওয়াজ কোচ্রে হয়ে থাকে তাহলে আমরাই তার গরদান আলাদা করে দেব আর যদি সে খাজরাজ কোচ্রে হয়ে থাকে তাহলে আপনি আমাদের যা আদেশ করবেন আমরা তাই করব খাজরাজের নেতা উবাদা উঠে দাঁড়ালেন এর আগে সবাই তাকে ভালোই জানত কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত সে মুরদ তোমার নেই তোমার নিজ হলেও তুমি এই কাজ করতে পারো না এই কথা শুনে সাবিন মোয়াজের ভাই উসাইদেবিন হুদায়ের রেগে গেলেন উবাদাকে বললেন আরে বেটা মিথ্যা তো তুই বলছিস তুই নিজে একটা মুনাফিক এখন এসে আরেক মুনাফিকের কক্ষণের শেষ আমরা ওই বেটাকে মারবই মারব চেতনার উন্মাদনায় দুই গোত্রের মারামারি লেগে যাবার উপক্রম রসুল্লাহ তখনও মেম্বরে বসা তিনি দুপক্ষকে শান্ত করলেন নিজেও শান্ত হলেন আর আমি আমি সেদিন সারাটা দিন শুধুই কাঁদলাম এক মুহূর্তের জন্যও ঘুমোতে পারলাম না দুই রাত একদিন টানা কেদেই গেলাম আমার বাবা মা আমার পাশে এসে বসলেন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 আমার বয়স তখন কম তখন বেশি খুব কোরআনও আমি পড়িনি কিন্তু সেই আমি তখন আল্লাহ রসুলকে বললাম আল্লাহর শপথ যে গুনাহের কথা আপনি বলছেন তার জন্য আমি কখনো আল্লাহর কাছে তওবা করব না মানুষটা বলছে তা যদি আমি স্বীকার করি তাহলে এমন কিছুকে স্বীকার করে নেওয়া হবে যা কখনো ঘটেনি আর যে কথা আমার ব্যাপারে বলা হচ্ছে সেই কথা আপনি এতবার শুনেছেন যে এটা আপনার অন্তরে গেথে গেছে আপনি মানুষের কথাই বিশ্বাস করে ফেলেছেন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 আমার আশা ছিল নবীজি সাল্লাসম হয়তো স্বপ্নে কিছু দেখতে পাবেন যার দ্বারা আল্লাহ আমার পবিত্রতা প্রমাণ করবেন এবং কিছু তথ্য দিবেননি তার আগেই আল্লাহ আয়াত করতে শুরু করলেন। তাকে তার চাদর দিয়ে মোড়ে দেয়া হল তার মাথার নিচে একটা চামড়ার বালিশ রাখা হল আর আমি যখন আমার চোখের সামনে এগুলো দেখছিলাম ওয়াল্লাহি আমার ভেতর কোন উৎকণ্ঠা ভয় কিছুই নেই আমি জানতাম আমি পবিত্র আমি জানতাম আল্লাহ আমার ক্ষতি করবেন না আল্লাহর শপথ যেই মহান্নবের হাতে আয়েশার জীবন তার কসন করে বলছি যখন নবীজ সাল্ল আলী আসলামের ওপর আয়াত নাজিল হওয়া শেষ হলো আমার বাবা মায়ের ততক্ষণে মরার হাল রাজা যা বলে করছে তা যদি ওয়াহির মাধ্যমে সত্যপ্রমাণ হয়ে যায় কিন্তু ওয়াহি নাজিল শেষ হবার পর আল্লা রসুলসাল্ল আলহীসালামের প্রথম কথাটি ছিল আয়েশা তোমার জন্য সুসংবাদ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করেছেন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 আই সারাদহার ব্যাপারে সুধারণা রেখে বলেছেন এগুলো সব মিথ্যা আল্লাহ এই উল্লেখ করেছেন। তোমরা যখন এই কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করি এবং বলনি যে এটা তো নির্জলা অপবাদ আল্লাহ বল তোমরা যখন এ কথা শুনলে তখন কেন বললে না যে এই বিষয় কথা বলা আমাদের উচিত নয় আল্লাহ তো পবিত্র মহান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 যারা এই পাপ সম্পর্কে আদৌ কিছু জানত না পরে বরং তারাই সেই পাপে আগ্রহী হয়ে পড়ে এভাবে অনেক সময় খারাপ কাজে বাধা দিতে গিয়ে আরও বিপদ আনা হয় পুরো বর্ণনায় আয়সারদ আনহা কারও প্রতি কোন ব্যক্তিগত ক্ষোভ রেখে কথা বলেননি বরং সবাইকে অজুহাত দিয়েছেন যখন সাবাদার কথা বলেছেন তার ব্যাপারে বলেছেন তিনি একজন ভালো মুসলিমী ছিলেন কিন্তু মুহূর্তের উত্তেজনায় তিনি একটি ভুল কাজ করেছেন যখন কথা বলেছেন তখন যে তিনি বদরের মুজাহিদ ছিলেন সেটা উল্লেখ করেছেন জাইনাবের বোন হামনাতেজাহাস এই মিথ্যা অপবাদ ছড়ানো অংশ নিয়েছিলেন তার ব্যাপারেও আয়সারাদ আনহা বলেছেন কাজটি তিনি করে ফেলেছেন ঈর্ষার বশে হাস্তানবে সাবিদ রাদ আনহোর ব্যাপারে আয়সারদ আনহা কোনো বাজে মন্তব্য সহ্য করতেন না যদিও এই হাস্তান সাবিদ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 আবু বকরুই আত্মীয় হিসাবে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন যখন আবু বকর রদুল্লাহ আনহু জানতে পারলেন এই লোক তার মেয়ের ব্যাপারে বাজে কথা ছড়িয়েছে তিনি রাগ করে কসল করলেন যে মিস্তাহকে আর কখনও সাহায্য করবেন না তখন আল্লাহ আজাল বললেন উলু في سبيل الله "'وليعفوا ওহীনিল ও تحبون সহ يغفر الله لكم?' তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীকে কিছুই দেবে না তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত তোমরা কি কামনা কর না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন আল্লাহ ক্ষমাসীল পরম করুণাময় সুর আয়াত বাইশ এই আয়াত নাজিলের পর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 এই ঘটনার কথা অন্যের সাথে শেয়ার করতে কি দোষ তারা সরাসরি মিথ্যা অপবাদ দেননি কিন্তু নিজেদের অসতর্কতার কারণে বিষয়টি হালকাভাবে নেয়ার কারণে অপবাদ ছড়িয়ে দেওয়ার কাজে নিজেরা জড়িত হয়ে যান এই দলে আছেন হাস্তান এবে সাবিদ মিস্তা এবং হামনা বিন্ত জাহাস তারা সবাই তবা করেছিলেন আর হাস্তান এবে সাবিদ উমুল মোমিনিন আই সিরাদ আনহার প্রশংসায় একটি চমৎকার কবিতাও লিখেছিলেন এই তিনজনকে তাদের কাজের শাস্তি স্বরূপ বেত্রাঘাত করা হয় আর চতুর্থ দলে ছিল যারা এই মিথ্যা অপবাদকে গোড়া থেকে সাজিয়েছে তাদের নেতৃত্বে ছিল মুনাফিকদের নেতা আব্দুল্লা ঘটনায় আব্দুল্লা কোনো শাস্তি হয়নি প্রশ্ন আসতে পারে হাসান মিস্তা এবং হামনাকে শাস্তি দেয়া হলো। অথচ আবদুল্লাহবিন ওবাইকে কেন শাস্তি দেয়া হলো না যেখানে সেই ছিল এই ঘটনার মূল হোতা এই সম্পর্কে ইবনুল কাইম রাহিমাহুল্লা চারটি সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন প্রথমত।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 এবং এই রোগ সারতে কিছুটা সময় প্রয়োজন ইফকের ঘটনার প্রায় দীর্ঘ চার পাঁচ বছর আগে আওয়াজ আর খাজরাজ মুসলিম হয়েছে অথচ এত বছর পরেও এই সমস্যাটি তাদের মধ্যে সুপ্ত অবস্থাতে কিছুটা রয়ে গেছে তার জে ধরে মসজিদের ভেতর মারামারি শুরু হবার উপক্রম মদিনায় আনসার বনাম মুহাজির কিংবা আওয়াজ বানাম খাজরাজের মধ্যে আকস্মিক লেগে যাওয়ার ঘটনা এবারই নতুন নয় এর আগেও হয়েছে ঘটনার সূত্রপাত নিতান্ত তুচ্ছ বিষয় থেকে তুচ্ছ বিষয় যখন এক পক্ষের গোত্র পরিচয় বা চেতনার ধোঁয়া তুলে মানুষকে উন্মাদ বানানোই এর হাতিয়ার এই জাতীয়তাবাদ দিয়েই মুসলিমদের বিভক্ত করে রাখা হয়েছে গত একশো বছর ধরে মুসলিমরা এখন আমেরিকান মুসলিম বাঙালি মুসলিম কিংবা পাকিস্তানি মুসলিম এভাবে বিভক্ত থেকে ইস্তম প্রকৃত ঐক্য আর ভ্রাতৃত্বের সাদ কখনোই মিলবে না আজকে আমরা এখানে শেষ করছি অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন কম স্ল্যাশ www.facebook.com/ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল